আলহামদুলিল্লাহ রবিফিলামিয়া ওসঈদ মুসলিনবীনা মুহাম্ম আলিহ আজমাইন গত সপ্তাহে আমরা তাফসির এসেছিলাম হজরত মুসলিন সুরা আল আনের একশো তেষট্টি নম্বর আয়তের তাফসির মাঝখানে ছিলাম আজকে সে অংশটুকুন এবং ১৬৬ এবং ১৬৫ এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ গত সপ্তাহে শেষ সংকট ছিল আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব আমাকে হেদায় দিয়েছেন সরল সোজা আস্তা দিনানা যেটি হচ্ছে একটি মজবুত দিন সঠিক দিন মিল্লতা ইব্রাহিম আর এটি হচ্ছে ইব্রাহিম আলাইসলামের মিল্লত হানিফা একান্ত একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে যেভাবে ইব্রাহিম ছিলেন সেই ইব্রাহিমের মতোই আমরাও এই দিনকে সেভাবে যেন গ্রহণ করি ওমা কিয়না মিন আল মুশেকিন তিনি মোশিকদের অন্তর্ভুক্ত ছিলেন না শুনছি তবুও যে আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিমায় আলহামদুলিল্লাহ এবং যারা এই সেরাত মুস্তাকিম তাদের লাইফে বলেন তো দেখি তারা কত ক্ষতিগ্রস্ত হল কখনো কি এই বিষয়টা আমরা একবার দুইবার নয় প্রায় এটা মনে করা উচিত নয় কি যে আল্লাহ তালা আমাকে কত মেহরবানি করেছেন আমাকে সবচেয়ে বড় নিয়ামতটা দিয়েছেন আমাকে ইসলাম দিয়েছেন স্রাথ মুস্তাকিম দিয়েছেন হৃদায়তের পথে চলার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর পৃথিবীর যে মানুষগুলো অনেক কিছু পেয়ে আমার থেকে স্বাস্থ্য অনেক ভালো আমার থেকে অনেক বেশি বয়স পেয়েছে দুনিয়া অনেক কিছু এনজয় করেছে আমার থেকে অনেক বেশি অর্থনৈতিকভাবে বৃত্তশালী হয়েছে অনেক বড় কিছু প্রতিষ্ঠা অর্জন করেছে আমি তার দিকে তাকিয়ে যদি ভাবি আহার সে অনেক কিছু পেয়ে গেল আমি কিছুই পেলাম না তাহলে আমি কত বড় হতভাগতা অথচ সবচেয়ে বড় নিয়ে আমাদের অধিকারী আমি হতে পেরেছি আল্লাহ আমার হাতে দিন দিয়েছেন প্রতিটি মুসলমানের উচিত আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সব সময় মনে করা যে আল্লাহ আপনি যে আমাকে মুসলিম বানিয়েছেন অন্য কিছু বানাননি আল্লাহ আমি কিভাবে এর শুকর আদায় করব আপনি বলে দিন আমার নামাজ আমার কোরবানি আমার ত্যাগ তিতিক্ষা আমার হজ ও জীবন জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি রব আলমিন সমস্ত বিশ্বের যিনি রব তাহলে আমাদের জীবনটা আল্লাহর জন্য কয়েকজন মনে করেছি জীবনটা আল্লাহর জন্য অনেক সময় তা আমরা মনে জীবনটা আমার জন্য জীবনে আমার পরিবারের জন্য সুখ শান্তির জন্য আমার সংসার ঠিক রাখার জন্যই তো আমার জীবন আমি আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি এই কথাও তো আমাদের মনে থাকে না মাঝে মাঝে নামাজ পড়ি হয়তোবা যতটুকু কিছু ফরজ ইবাদত করি কিছু সুন্নত করি এতটুকু আমি দিয়ে শেষ আর যে আল্লাহ তালার জন্য আমি সৃষ্টি হয়েছি আমাকে দিয়ে আল্লাহ অনেক কাজ করা যায় তোমরা হচ্ছে উত্তম জাতি তোমরা মুসলিম যারা আছো তোমাদের সৃষ্টি করা হয়েছে কেন উদ্ভব করা হয়েছে কেন কেন নিয়ে আসা হয়েছে পৃথিবীতে তাু ও তা এই যে কাজ লোকদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসা আর যত মন্দ কাজ আছে গুনার কাজ আছে নাফরমানের কাজ আছে এগুলো থেকে সরিয়ে নিয়ে আসা এই দায়িত্বটা আমাদের জন্য নয় কি কে কত রকম এই দায়িত্ব পালন করি বলেন তো কেউ আনুষ্ঠানিক ভাবে কোন একটা সংগঠনের কর্মী হয়েছেন নেতৃত্ব দিচ্ছেন দায় আল্লাহ হয়ে গেছেন কেউ মিমা হয়েছেন কেউ ওয়াইজ হয়েছেন শুধু তাদের জন্যই এটা আমরা যারা সবাই মুসলিম আছে আমাদের সবার জন্য দায়িত্ব নয় কি প্রত্যেকটি মুসলিমের চিন্তা আমার জীবনটাকে আল্লাহ নিজ আল্লাহর ইবাদত করা মানুষকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসার কাজ এই কাজটা মূল কাজ আমার মা হিয়ায় জীবন আমার হায়াতকে এই কাজে লাগাতে হবে আমরা যারা এখন এক একলা আছি আমার নিজের সংসার নিয়েই ব্যস্ত আছি কিন্তু আমি ভুলে গিয়েছি আমার জীবনকে আল্লাহ তাদের লাগাতে সৃষ্টি করা হয়েছে আমাদের চিন্তা করা দরকার ও মামা তি আল্লাহর পথেই মৃত্যু আল্লাহ মৃত্যু আল্লাহ মৃত্যু কেমন হয় এমন মৃত্যু যে মৃত্যুকে আল্লাহ তালা পছন্দ করেন মানে আহাব্বা লেখা আল্লাহ আহাব্বাল্লাহ লেখা যে ব্যক্তি আল্লাহ তালাকে মহব্বত করে আল্লাহ তালার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে থাকে যে আমার আল্লাহর কাছে আমি যাবো আমার আল্লাহ আমাকে কত পুরস্কার দিবেন সন্তুষ্টি আমার করছে। এরকম করে আমি যাব এই ব্যক্তি ব্যক্তি এরকম এইরকম ধারণা আসে যে আমার এই জীবনটা শেষ হয়ে গেলে আমার আল্লাহর সঙ্গে আমার সুন্দর একটা সাক্ষাৎ হবে এই তামান্না যার আছে আল্লাহ আল্লাহতালা তার জন্য তার সঙ্গে লেখা করতে দেখা করতে আল্লাহ তালা অস্থির হয়ে আছেন উদ্গ্রীব হয়ে আছে আল্লাহ তালা চান কত তাড়াতাড়ি সে আল্লাহর কাছে যাবে তার মৃত্যু হয়ে গেলে বলার কোন দরকার নাই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল মোটেই না কোন ক্ষতি হয়নি তার মৃত্যু তার জন্য অনেক বড় লাভের বিষয় হয়েছে আল্লাহ তার ইন্ত আছে তাই না এই মৃত্যু আল্লাহর পথে হতে পারে আল্লাহর জন্য হতে পারে আল্লাহর ইবাদত করতে করতে চলে গেলাম আল্লাহর কাছে আর আল্লাহ তালা ডেকে বললেন মোতমাই ফাদখুলি আল্লাহর প্রতি ইমান আনয়নকারী সন্তুষ্ট চিত্তের আত্মা সন্তুষ্ট চিত্তের অধিকারী ওই লোকটি হ্যাঁ তুমি চলে আস তোমার রবের কাছে তুমি তোমার রবের কাছে যাচ্ছ আমাদের সঙ্গে আল্লাহ তাল রুববিয়েতের সম্পর্ক রবের সম্পর্ক রব কি জিনিস একটু পরে আসতেছে পরে আয়াত ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন আমার কাছে আসো বলে রবের কাছে আসো তোমার রবের কাছে আসো এর যে তুমি খুশি হয়ে চলে আস তুমি খুশি হয়ে যাবে আমাকে পেলে আ তোমার প্রতি খুশি হবে আমি খুশি হয়ে যাব তোমার প্রতি উভয় খুশি এইরকম খুশির খবর পাওয়ার জন্যই আমাদের মহুত হওয়া দরকার যে মহুতের উপরে আল্লাহ তালা খুশি থাকবেন এই মুসলমানদের এই এই যে জীবন এই জীবনকে প্রতিদিন চিন্তা করা দরকার আমার জীবনটা আমার মত আমার প্রতিটি কাজ আল্লাহর জন্য হওয়া দরকার প্রতিটি কাজ কর্ম আল্লাহর উদ্দেশ্য হওয়া দরকার আমি যখন চাকরি করি এটাও যেন আল্লাহর উদ্দেশ্য হয় আমি চাকরি করলে আল্লাহর উদ্দেশ্যে কেমন হয় চাকরি হক আদায় করা কাউকে না ঠকালে দায়িত্ব ঠিকমতো পালন করলে ব্যবসা করলে হালাল হারাম সতর্ক মানুষকে ঠকানোর চিন্তা না থাকলে সততা সাথে ব্যবসা করলে নবীকারী থাকবো সৎ ব্যবসায়ী এরকম যারা মানুষের সৎ চাকরি করেন আর যে আমি এই জন্য কাজ করি চাকরি করি ব্যবসা করি যে আমার উপরে আল্লাহ নিজের আমার তলার দায়িত্ব আমি হালালির কাজ করবো যে হাত কষ্ট করে পরিশ্রম করে যে হাত গায়ে খেতে টাকা উপার্জন করে এই হাতটা আল্লাহর কাছে বড় পছন্দের হাত তাহলে আমার কাজ আল্লাহর পছন্দের কাজ হয়ে যাবে এবং আমার ছেলে মেয়ে পরিবার যাদের দায়িত্ব পালন করি মা বাবা ভাই বোন যাদেরকে আমি যারা আমার ডিপেন্ডেন্ট হয়ে আছে তাদের দায়িত্ব পালন করছি এটা আমার এবাদত হতে পারে কিনা এটা আল্লাহ তালা খুশি হয়ে যায় তাহলে আমার প্রত্যেকটি কাজ এবাদত কোন কাজ এবাদত নাই বলেন প্রত্যেকটি কাজ এ এভাবে জীবনটা পুরোটা আল্লাহ তালার জন্য হয়ে যেতে পারে চিন্তা করি যে আমি আমার জীবনকে আল্লাহর জন্য করলাম কদুর আর কদুর নিজের জীবন করলাম এটা হিসাব করতে পারি না হিসাব করলেই দেখা যাবে যে আমরা ঠিক মতো করিনি তাহলে এইজন্য হিসাব করা দরকার যে কিভাবে আমার জীবনটা আল্লাহর কাজে বেশি করে লাগে আল্লাহ তরিকা অনুযায়ী হয় যেটা আল্লাহ চেয়েছেন সেটা আমাদের হয়ে যায় আমরা এটা প্রাণ করতে পারবো আর এখানে গন্ডগুলো লাগলে সেটার নাম কি শেরক শেরেক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ বিষয় আল্লাহ তালা কোন বান্ধা যদি শেরক না করে মরে যায় তার অনেক গুণা থাকলে আল্লাহ তারা চাইলে তাকে ইজিলি মাফ করে দিবেন কিন্তু শেরে করে গেলে লা রাখাবি শেখ করলে আল্লাহ কখনো মাফ করবেন না তাহলে শেষ তাহলে শের কেমন এদের পার্থক্য ভালো করে বোঝা দরকার আছে কিনা আমাদের সমাজের লোকেরা শরে তাকে ভালো করে বুঝতে পেরেছেন আমি এই জন্যই নির্দেশিত হয়েছে আমাকে সৃষ্টি করে আল্লাহর পক্ষ থেকে এগুলোই বলা হয়েছে যে আমাকে এইভাবে আল্লাহ তালা মেনে মেনে পুরো জীবনকে আল্লাহ তালা কাজে লাগাতে হবে এই সমস্যা শরীর করা যাবে না এগুলোর জন্য আমাকে নির্দেশ করা হয়েছে এগুলোই আমাকে পালন করতে হবে আর সবার আগে আগে আমি এগুলো পালন করছি এরপরে এই যে আয়াতগুলো আছে ইমনা সালুসুখি নবী করিম সাল্লি সাল্লাম বলতে তিনি যখন নামাজ পড়তে আসতেন বিশেষ করে নকল নামাজে সুনে যেখানে সুরা সব করে ফেলতেন জমাতের মানুষের কষ্ট না হয় বিদায় এই জন্য লম্বা লম্বা দোয়াগুলো রুকুর মধ্যে সজদার মধ্যে এবং রাকাত বাঁধার পরে ইমিডিয়েটলি তাকে তাহারিমার পরে অনেকগুলো দোয়া পড়তেন তিনি ফরজামাজ বেশি পড়তেন না নক বিশেষ করে অনেক বেশি পড়তেন আল্লাহবর হাত বেঁধে মুসর এটা আমরা পড়ে থাকি পরে তিনি আরো পড়তেন ইন্না সি অনুসুকি ও রব আলিন এদুর পর্যন্ত এরপরে আর কি তারপরে আরো অ্যাড করতেন আল্লাহ আপনি হচ্ছেন আসল মালিক আসল বাদশাহ আপনি সমস্ত রাজত্বের অধিকারী হামকাল গুনা করলে কি হয় আমার উপরে জুলুম হয় আল্লাহ ইন্নি জালাম নাফসি জুলমান আল্লাহ আমি আমার নফসের উপরে এত জুলুম করেছি অনেক বেশি জুলুম করেছি সেটা হচ্ছে গুনা করেছি ওয়া তারা তু বেজামি এই দোয়াতে বলা হচ্ছে আমি আমার সমস্ত গুণাকে স্বীকার করে নিচ্ছি আমি অস্বীকার করছি না আল্লাহর কাছে গুণাটা স্বীকার করে ফেললাম সুন্দর দোয়া না যে আমি স্বীকৃতি আমি আমি স্বীকার করে যাচ্ছি দুনিয়াতেও মানুষ যখন অনেক সময় অন্যায় করে বলে যে হ্যানস আমি সরি আমি করে ফেলেছি এটা করলে তো অনেকের মনে এমনিতে দয়া হয় আর আল্লাহ তালা তো আরহামুর রাহমিন তার দোয়া তো কোন শেষ নাই কাজেই এরকম দোয়া যে আমি গুনাফ করেছি আমি স্বীকার করলাম সমস্ত গুণাকে আপনি মেহরবানি করে মাফ করে দিন ক্ষমা করে দিন আপনি আল্লাহ সুন্দর আহলাকের দিকে সুন্দর চারিত্রিক গুণাবলীর দিকে আপনি আমাকে ধাবিত করে দিন আমাকে সুন্দর চরিত্র গড়ে তোলার জন্য সেই রাস্তার দিকে আমাকে নিয়ে যান আর সুন্দর চরিত্র আখ্লা গড়ার জন্য আপনি ছাড়া কেউ সেদিকে নিতে পারে না কেউ সেদিকে আমাদেরকে গাইড করতে পারে না। লা পারেনা আহ ইনতা আর যত গুনার জিনিস আছে খারাপ চারিত্রিক বিষয়গুলো আছে ত্রুটিপূর্ণ বিষয়গুলো দোষের বিষয়গুলো আছে গুনার বিষয়গুলো আছে হারাম জিনিসগুলো আছে আচ্ছা এগুলো থেকে আমার অন্তরকে আপনি ঘুরে নিয়ে আসেন আপনি সারা কেউ ওগুলা থেকে আমাকে পারবে না অনেক সময় আপনি চান এই গুণাটা করবেন না কিন্তু এমন আকর্ষণ ধরে আপনাকে টানিয়ে নিয়ে যাবে ওই দিকে আপনি সেদিকে তাকাবেন না আপনাকে তাকাতে মানে বাধ্য করছে এ একটা ফোর্স কাজ করছে আপনাকে এই ফোর্স থেকে সরাতে পারে কে আল্লাহ যে আল্লাহ আমাকে ফেরান ওদিক থেকে গুনার থেকে আমাকে ফিরিয়ে দিন আপনি ছাড়া কেউ আমাকে অনেক রকমের লোকের আসে ফ্যামিলি ট্যামিলি সহ মাঝে মধ্যে বলে যে আমি তো চাই না করতে কিন্তু কেন তারিফ ঠিক থাকতে পারে না খালি ওই চলে যাওয়া আমি চেষ্টা করি কিন্তু পারি না এই বাস হয়ে গেল এইগুলো দোয়াগুলো পড়ে চোখের পানি ফেলে যদি আল্লাহ করেছেন আমরা এই রাস্তায় আসতে হবে আমরা কেন গোনা থেকে বাঁচতে পারি না আমরা এইগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে অত বিলাই এভাবে করে লম্বা দোয়া অনেক লম্বা দোয়া তিনি পড়েছেন তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে এই যে সুন্দর সুন্দর দোয়া গুলো ধরে সম্পর্ক সৃষ্টি করা এগুলোর কাজ যেন আমরা করতে পারি চেষ্টা করি আল্লাহ তফিল এরপরে আয় আসছে ওলা আপনি বলে দিন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব তালাশ করব অন্য কোন রব খোঁজ করা শুরু করব।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 সবসময় আধুনিক আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্ববাসীর সমস্ত অনেক অর্থ রবের অর্থ স্রষ্টা রবের অর্থ অর্থিক দাতা হায়াত মৌত যিনি দান করেন সমস্ত কিছু আমাদের জীবনে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব আমাদের প্রতিপালক প্রতিপালক কথার মধ্যে অনেক কিছু চলে আসে তাই না যিনি আমাদের সমস্ত কিছু লুকাফটা করেন দেখ ভাল করেন আমাদের দুঃখে সুখে যার কাছে হচ্ছেন আমাদের রব প্রতিপালক আর কোন রব আর কোন প্রতিপালক আমাদের আছে আমাদের মা বাবা আছে কিন্তু তাদেরকে প্রতিপালক বলবো আমরা তারা আমাদের লালন পালন করেছেন আমাকে ছোট বয়সে মা বাবা আমাকে আদর করেছেন এত কিছু যত্ন করেছেন আল্লাহ তো এগুলো করেন নাই। মা বাবা লালন পালন করেছেন তারপরে আমরা প্রতিপালক না কারণ হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা তিনি স্যাংশন করেছেন মা বাবার কোলে আমাকে দিতে তাই না মা বাবার দিনের মধ্যে দয়া মায়া দিয়েছেন কে আল্লাহ তালা দিয়েছেন সে হাদিস একটু পরে আমরা পড়বো এটা আল্লাহর কাছ থেকে দয়া মায়া এসেছে মা বাবার মনে যে আমাকে এত যত্ন করে লালন পালন করেছেন তাহলে আলটিমেটলি আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের এই জন্য আল্লাহ আমি বিশ্বাস করি আমার সমস্ত এই এজন্য আমরা যখন বিপদে আপদে পড়ি আমরা তাকেই একমাত্র ডাকি রবা রবেনা দলাম না সবকিছু আমরা আল্লাহ তালা কাছে চাই এই জন্য দোয়া শুরু করে দিই রব্বানা দিই আমাদের রব এবং এই রবের করা তো সব কিছু আমার রবের কাছ থেকে এসেছে। আমি এত টাকা আমি এত বড় চাকরি বাকরি সুযোগ পেয়েছি সুন্দর বাড়ি কিনেছি এই রিজিক আমাকে কে দিয়েছেন আল্লাহ যিনি আমার রব। এই জিনিসকে স্বীকার করা মেনে নেওয়া আমার ক্রেডিট আমার কৃতিত্ব আমার অর্জন আমার কৃতিত্ব আমার ক্রেডিট এগুলো আমি না নিই সমস্ত ক্রেডিটের মালিক হচ্ছেন আল্লাহ সমস্ত কৃতিত্বের মালিক আল্লাহ তালা এটাকে উপলব্ধি করা ফিল করা তাহলে সত্যিকার রব হিসাবে আল্লাহকে কবুল করলাম গ্রহণ করলাম আর কোন যা কিছু কামাই করবে এটা তার পক্ষেই যাবে তার বিপক্ষেই যাবে ব্যক্তি যা কিছু অর্জন করবে সেটা তার হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে যাবে লাহা আলাইহা তার পক্ষে যাবে তার তার আর বিপক্ষে যাবে তার গুনা আমাদের জীবনের প্রতিদিনের কাজগুলো দুই ভাগে বিভক্ত হবে এক ভাগের নাম হলো নেকির কাজ আরেক ভাগের নাম কি গুনার কাজ আর দুই ভাগে ভাগ হচ্ছে নেকির কাজ যদি বেশি হয়ে যায় তাহলে আমার পক্ষে এসে গেল আমি কামিয়াব হয়ে গেলাম আজ পরিমাণ বেড়ে যায় তাহলে সব বিপক্ষে চলে যাবে সে লোক মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর একজনের বোঝা কখনোই আরেকজনের নেবে না এক আত্মার বোঝা এক ব্যক্তির বোঝা এক সত্তার বোঝা আরেকজন বহন করবে না বোঝা কিসের বোঝা এটা অপকর্মের বোঝা কেউ আরেক এক ঘন্টা নিবে না সব একমাত্র আলমিন একমাত্র আমাদের রব এবং তিনি সবকিছুর রব এবং তিনি আমাদেরকে হেফাজত করেন সব আমাদের তিনি ঠিকঠাক রাখেন এক আল্লাহ করি আর কারো যেন এবার আল্লাহর দরকার আছে না নাকি দরকার নাই এখন তো অনেক টাকা পয়সা হয়ে গেছে ভালোই আছি স্বাস্থ্য ঠিক আছে ব্রিটিশ হয়ে গেছে। আল্লাহর কি দরকার লাগবে না এখনো লাগবে সব মুহূর্তে লাগে প্রতি মুহূর্তে লাগে আমার বিশেষ করে আমরা যখন বিপদগ্রস্ত হই তখন কার কথা মনে পরে প্রথমে মনে পড়ে যে আমার পাশে কেউ আছে নাকি আমি অসুস্থ হয়ে গেছি এত অসুস্থ কেউ আসে নাকি পাশে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কি আছে আমাকে হেলিকপ্টার করবে কিন্তু এক পর্যায়ে দেখে তারা অনেক হেলিকপ্টার দোয়া দৌড়ি করে হসপিটালে নিচ্ছে ডাক্তার করতেছে কিছু হচ্ছে না তখন কার কথা মনে পরে অনেক পরে গিয়ে আল্লাহ কথা মনে পড়ে যখন দেখি কোনটাই কাজ হচ্ছে না আল্লাহ তারা আল্লাহকে ডাকবে সেটা ডাকতে পারছে না আল্লাহ কথা এরকম হয়ে গেছে ডাকতে পারতেছে না তখন দেখলাম যে অসহায়ের মতো আল্লাহর কাছে হাউম করতেছে হাত এই রবি আমাদের জন্য সুফান আল্লাহ আমরা যখন এরকম বিপদে কে কে পড়েছি কে কে অসুস্থ হয়েছি বলেন তো খুব কষ্ট পেয়েছি যখন দেখি যে তখন আল্লাহকে ডাক দেয়নি আল্লাহ আল্লাহ করেছি যখন আমি তখন গিয়ে আল্লাহ কে ধরি যখন এরোপ্লেন এ শুরু হয়ে যায় মনে পড়ে দুই দিন পাইছেন নাকি প্লেন যখন এরকম করা শুরু করি তাই কেমন লাগে কার কথা মনে পড়ে আল্লাহ তখন দেখা যায় ওই সময় সবাই তো কখনো সফর করেছেন ভীষণ তুফান পড়লে কার কথা মনে পড়ে তখন আল্লাহ না যে পাশের বাড়ির হিন্দু এসে পাশে বাড়ি একজন আলে মাসে বলে হুজুর জোরে জোরে আজান দেন তুফান এত জোরে শুরু হয়েছে আমরা যেন শুন। এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহ সঙ্গে আমাদের সম্পর্ক রবের সম্পর্ক এই রবকে ছেড়ে মানুষ কত দূরে চলে যায় কত দূরে আমরা চলে যায়। এবং সব বিপদে আল্লাহ আসলে বুঝি না। আল্লাহ তালা এই জন্য আমাদেরকে ছেড়িয়ে দিয়েছেন সুরা মধ্যে আলহামদুলিল্লাহ রবাহী তারপরে আল্লাহ তালা আরো গুনগান আর রহমানের রহিম প্রশংসা করেই ইয়া কেন আবুদুয়া ইয়া আল্লাহ এ তো করি সাহায্য কার কাছে চাইবো আবার সেটা তো আপনার কাছেই চাইব আল্লাহর ইবাদত করার কারণে সাহায্য চাওয়ার আমার সুযোগ হয়েছে আপনার সঙ্গে আমার রাইট সম্পর্ক হয়েছে আপনি আমার মাহবুদ আমি আপনার আবেগ আল্লাহ বলেছেন ও আল্লাহর ইবাদত করেন তার উপরে তাবাক্কল করেন তাই তো এটাই সঠিক ইবাদত করব আল্লাহর তামাক্কল আল্লাহর উপরে করবো নাকি তাবাক্কল আমার টাকা পয়সার উপরে করব নাকি ডাক্তারের উপরে করবো নাকি সলিসিটারের উপরে করব। আল্লা পরে করে এখন পরের অংশ যেটা বলা হয়েছে ওলা প্রত্যেকটি মানুষ যা কিছু সে আমল করবে কেয়ামতের দিন তার গুনাগুলো দেখবে সবগুলো সে নিজেই বহন করছে আর কেউ কারোটা বহন করে না নিজের গুণা নিজেকে বহন করতে হচ্ছে আরেকজনের গুদা গুনাও তাকে বহন করতে হবে না ওয়ালি দেব মুগিরা মক্কার কাফেরদের অন্যতম লিডার এখন সে বলা শুরু করে দিল নবী করিম ইসালিসাম দাবা থেকে লোকদেরকে ঠেকানোর জন্য ওনার দুশ্মনী করার জন্য বাকিদেরকে উৎসাহিত করতেছে তো কেউ কেউ ইত্যস্ততা করে যে যদি আবার কি জানানি মোহাম্মদ যদি আল্লাহকে ডাকে সে আল্লাহ যদি খেপে যায় তাহলে আমাদের উপায় আসে কিনা তারা একটু রয়ে হয়ে করতে চায় কিন্তু সে খুব তাদেরকে উৎসাহিত করছে এখন সে বলে এবে ও সাবিলি আসমিলুবিদ রকম আর কোনো চিন্তা করোনা আমার পথ অনুসরণ করো আমি যা বলি শোনো তোমাদের কোনো বিপদ হলে আল্লাহ তোমাদেরকে ধরলে আমি আছি সেটা আমি ক্যারি করব। কোনো বিপদ আপদ হয়ে গেলে সেটা দায়িত্ব আমাকে দিও কত বড় পাশান হৃদয় সে নিজের গুনা একলা তার চলবে না আরো অনেকের দায়িত্ব সে নিচ্ছে এরকম আছে গান বাজনা আর এই উল্টা পাল্টা প্রোগ্রামের অনুষ্ঠানের মেলা আয়োজন করে মুসলমানদের মধ্যে কিছু লোক হ্যাঁ নর্তকি গায়িকা এগুলো এনে বেহাইয়া বেলল্লাপানার খুব চর্চা করে আর আপনি বলতে গেলে দেখা গেল যে তার মানে তার কষ্ট লাগছে মানে সবার এগুলোর দায়িত্ব অন্যরা গুনা করে করে যে দায়িত্ব নিবে এটার অংশ তার প্রতি যাবে না এখন এখানে তো দুই রকম কথাই আছে ভালো কাজের জন্য কিন্তু আবার আল্লাহ তালা ভালো কাজ আরেকজনের কাছে চলে আসে আবার একজনের গুণাও আরেকজনের কাছে আমরা শোনার চেষ্টা করি যেমন কেউ ভালো কাজ করলে আরেকজনের কাছে যায় যেমন আল্লাহ তালা আয় বলেছেন দাবি পূরণ করেছে এবং তাদের ছেলে মেয়েরা তাদের পিতা মাতাকে অনুসরণ করেছে সেই সিলসিলার দিকে তারা গিয়েছে আমি তাদের পিতা মাতার হওয়ার কারণে ছেলে মেয়ে মোটামুটি মূল ইমান আকিদার দিক থেকে পিতামাতার সঙ্গে ফলো করেছে হয়তো বা ছেলেমেয়ের আমল ওই পর্যায়ের ছিল না এত উন্নত ছিল না কিন্তু মোটামুটি ইমানের রাস্তায় ছিল কে দিন আল্লাহ তালা চাইবেন ওই পিতামাতা মাতা চাইবে যে আল্লাহ আপনি না বলছিলেন যে আমরা যা চাইব তা দিবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে একটু থাকার ব্যবস্থা করে দেন না আলহাক বিহিম দুর রা আমি তাদের ছেলে মেয়েদেরকে তাদের সঙ্গে কিভাবে হবে তাদেরকে আল্লাহ প্রমোশন দিবেন তারা জান্নাতের লোয়ার ডিগ্রিতে আছে নিচের ডিগ্রিতে আছে আর পিতা মাতা কোথায় আছেন উপরে হায়ার লেভেলে আছে। তখন আল্লাহ তালা মেহরবানি করে তাদেরকে প্রমোশন দিয়ে পিতা মাতার সঙ্গে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেবেন তাহলে এই ছেলে মেয়েগুলো পিতা মাতা নেক আমলের অংশ পেয়ে গেল কিনা হ্যাঁ তাহলে এরকম হয় আদারওয়ে পিতা মাতা ফায়দা পেতে পারেন ছেলে মেয়ের কারণে ছেলে মেয়ে হায়ার চলে গেছে এখন ছেলে চাইবে পিতা মাতার সঙ্গে থাকতে তা আল্লাহ তালা বলবেন তোমরা এক ডিগ্রি নিচে গিয়ে সঙ্গে থাকো না আল্লাহ তালা পিতা মাতাকে নিয়ে আসবেন প্রমোশন দিয়ে কিন্তু শর্ত হচ্ছে ইমানের পথে থাকতে হবে যদি দিকে থাকে তাহলে হবে নাকি নুয় আল্লাহ সাল্লামের ছেলে কি আল্লাহ বাঁচিয়েছেন মধ্যে বাঁচাবেন না দুনিয়া তেমনি রাতেও না ওমা আল্লাহ না হম এবং তাদের আমলকে আমরা কিছু কমাবো না এতে করে তাদের তাদের না হুম কিছু কমবে না ওদেরকে প্রমোশন দিতে গেলে ওনাদের কিছু কমে যাবে না এটা হলো যে নেক আমল পেতে পারে আবার কিছু লোক আছে যে আরেকজনের গুণার দায়িত্ব সে কিছু না কেমন ও আয়তা আল্লাহালের পঁচিশ নম্বর আয়তে অন্যদেরকে তারা কাজে লাগায় গডফাদার গুলো বড় মাস্তান গুলো যে সমস্ত ফুট কে কাজে লাগায় তারা তো নিজেদের বড় বড় লিডার গুলো বড় বড় ক্রিমিনাল গুলো তারা তো তাদের কোন দায়িত্ব নেবেই যেগুলাকে তারা যে সমস্ত অপকর্ম করিয়েছে এদের সম তার কাছে আর চলে আসবে আর সেই বিষয়ে হাদিস কি আছে মানসান না সুন যে ব্যক্তি ভালো কাজ করে লোকদেরকে ভালো রাস্তায় নিয়ে আসে যত লোক তাকে অনুসরণ করে তার কথা শুনে ভালো হয়ে গেল এবং সারা জীবন আমল করবে এই লোককে আল্লাহ তালা তার সমাণ দিতেই থাকবেন দিতেই থাকবেন দায় কাজ করলে এই ফজিলত আর যে ব্যক্তি মেলার আয়োজন করে আর নাচ গানের আসর বসায় গুনার রাস্তা জোগাড় করে তার লোকদেরকে এই কাজে লাগিয়ে দেয় গুনা করায় তারা এই কাজে যত তার থেকে অনুপ্রাণিত হয়ে যাতে গুনা করবে সম তার কাঁধে আসতে থাকবে দুই রকম মারা গেলে তার রেহাই নাই ওখানে পৌঁছতে থাকবে তার কবরে সদাকা মত অতপর তোমাদের রবের কাছে তোমাদের একদিন প্রত্যাবর্তন করতেই হবে একদিন ফিরতেই হবে একদিন আসতেই হবে সেদিন তিনি তোমাদেরকে খবর দেবেন তোমরা কোন বিষয়ে একতলাভ করছিলে বিভিন্ন মতামত পোষণ করছিলে আজকে কেউ ইসলামের পক্ষে চলে গিয়েছ কেউ ইসলামের বিপক্ষে চলে গিয়েছ এই তোমাদের মধ্যে একতলাফ তোমরা তার সঙ্গে একমত হও নি দ্বিমত পড়েছ ঝগড়া করেছ লড়াই করেছ তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দুশ্মনী করেছেন আমার কাছে আসলে এগুলোর মোকাবিলা হবে যারা দিনের পক্ষে সংগ্রাম করেছে তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন সম্মানিত করবেন দিনের পথে তারা জান দিতে হয়েছে তাদেরকে আল্লাহ তালা কোথায় বসাবেন কোথায় নেবেন জান্নাতের দিকে নিয়ে যাবেন আর যারা দিনের দুশ্মনী করে তাদের বিরুদ্ধে দুশ্মনী করে তাদের ঠিকানা কোনটা জাহান নাম আমার কাছে আসবে সেদিন ফয়সালা হবে এই যে রবের কথা এখানে বলা হয়েছে আল্লাহ আমাদের রব এই সুরায় তিনটাকে সুন্দর করে তুলে ধরেছেন যে আল্লাহ আহ তিনবার এই সুরার মধ্যে বলেছেন আমাদেরকে ডাক দিয়েছেন একটা হচ্ছে এই শেষ আয়াতে শুরুতে কি ছিল শুরুতে আল্লাহ রবের দিকে ডাক দিয়েছেন আপনি বলে দিন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন জোগাড় করব অন্য কোনো একান্ত আপন ভরসা করার জায়গা খোঁজ করব। তিনি আকার সৃষ্টি সৃষ্টিকর্তা এত সুন্দর ভরসা জায়গা বাদ দিয়ে অন্য কারো কাছে যাবো ভরসা করতে আমি চিন্তা করি মাঝে মধ্যে এত বিপদের পড়লে আমাদের ডাকার মতো আসেন তিনি কে আল্লাহ আমি চিন্তা করি এইরকম বিপদে যখন অমুসলিমরা পড়ে তাকে কাকে ডাকে তারা হায় হায় আল্লাহ কেউ যদি ঈশা আলাহামকে ডাকে কোন লাভ হবে কেউ যদি কোনো মূর্তিকে ডাকে কোন লাভ হবে কেউ যদি বুদ্ধকে ডাকে লাভ হবে কিন্তু আল্লাহকে ডাকলে লাভ হবে তা আমি চিন্তা করি আমাদের দেখে দেখে তো বিভিন্ন এ পর্যন্ত বেঁচে আসছি তারা বাঁচলো কেমনি কাকে ডাকে কি করে তারা এত বড় বিপদে পড়ল আমি খুঁজে পাই না তো আল্লাহ তালা তিনি এই ফাতের সামাওয়াতে বলো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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমার ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন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 আফাকা আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন বিধান দাতার খোঁজ করব যিনি ফয়সলা করবেন হক বাতিল কোনটা জায়জ কোনটা জায়জ নয় জীবন কেমনে চলবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন বিবাহসাদী ব্যবসা বাণিজ্য সমাজ বিচার আতার কোর্ট কাছারি রাষ্ট্র পরিচালনা হাকামা মাহা হুকুমতের কাজ এগুলো আল্লাহ আর খোলাখুলি আলোচনা করে পাঠিয়েছেন তাহলে এখানে তিনি বলছেন আল্লাহ ছাড়া আর কোন জায়গায় ফয়েসালা করার মতো। জ্ঞানের কোনো সূত্র আইনের কোন সূত্র আর নেই আর তিন নম্বর হচ্ছে এই যে এই আয়টা আমরা এখন পড়লাম যেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন রব এই রবের কথাটা একমাত্র আল্লাহ তিন জায়গায় আসলো ফাতে আল্লাহ তালা আমাদের রব সব দিক থেকে এই রবকে ফেলে দিয়ে আজকে মুসলিম উম্মা কোন দিকে ধাবিত হয়েছে এবং রবের কাছ থেকে তারা দূরসুড়ে গিয়ে তারা কি খুব বেশি ফায়দা পেয়ে গেল লাভবান হলো কত ক্ষতির সম্মুখীন হয়ে গেল কিন্তু রব যদি থাকেন তাহলে আল্লাহ রব আলিনের উপরে ভরসা করার মতো এমন একটি জায়গা আছে বিরাট বিপদে আমার জন্য আশ্রয়ের জায়গা আছে তেমন কেউ বলবেন যে রবকে ডাকলে তো সব সময় বোধ হয় মোটামুটি একদম সেফ থাকা যাবে কোনো ক্ষতি হবে না তো রবকে ডাকলেও তো মাঝে মাঝে ক্ষতি হতে পারে রসুল্লা সাল্লাম তাইফে যখন গিয়ে ওনাকে প্রস্তর তিনি হুঁশ হয়ে যখন উঠে তিনি হুঁশ হলো তখন কি বললেন যে আল্লাহ আপনি আমার রব আপনি জানেন আমি কোথায় এসেছি কার কাছে আমাকে পাঠিয়েছেন কি ব্যবহার করছে আপনি দেখছেন সবকিছু সেগুলো যেন উনি দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে আল্লাহ আমার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই যদি আপনি স্টিল আমার উপরে খুশি থাকেন আমার অসুবিধা হয়ে যাবে তখন যখন আপনি আমার উপরে নাকশ হয়ে যান এই হলো মূল সম্পর্কের ভিত্তি মজা নিয়ামত আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জীবনটাও চলে যাচ্ছে কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছি তার ভিতরে কি তৃণাম থাকবে এই সম্পর্ক নিয়ে মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ পরিচয় দিচ্ছেন তা আমরা সেই আল্লাহর কাছে একদিন যাব দুনিয়ার মধ্যে লাভ ক্ষতি উত্থান পতন জয় পরাজয় এগুলো হয় বদর জয় হয়েছে ওহদের ক্ষতিগ্রস্থ হয়েছে আবার খন্দকে আল্লাহ জয় দিয়েছেন তাহলে এগুলো ইসলামের অনুসারীদের জীবনে জয় পরাজয় আসবে ক্ষতি আসবে কিছু সাময়িকভাবে অনেক কষ্ট আসবে কিন্তু আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক থাকলে আর এই মনের বলত এটা হারা হয়ে গেলে আর কোন লাভ নেই তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন খালা এফ করে খালা এফ খালিফার বহু বচন খালিফার অর্থ পড়েছি প্রতিনিধি একটা তর্জমা হয়েছে ভাইস রয় রিপ্রেজেন্টেটিভ হিসাবে তর্জমা করা হয় ইংলিশে বাংলায় প্রতিনিধি ইনি জা ইনফিল খালিফা এটা একটা অর্থ আর খালিফার আরেকটি অর্থ আছে যে যারা এক এক জেনারেশন এক এক জেনারেশনের পরে আসে পূর্বপুরুষের পরবর্তী জেনারেশন আমি তাদের খালিফা আমি আমার পিতার খালিফা আমার পিতা ছিলেন আমার দাদার খালিফা একদিনে পরে পরে যারা খালফা তার অর্থ কি পরে পেছনে যারা একদিনে পিছনে আসে তাফসিলি রহমতুল বলেছেন জিল ও খালাফান বাদ সালাফ যে তোমরা একে এর পরে একে এই জমিনকে এই আবাদ করছ এক বংশ এক এক আরেক জেনারেশন প্রজন্মের পরে আরেক প্রজন্ম এক সেঞ্চুরির পরে আরেক সেঞ্চুরি পূর্বপুরুষের পরে পরবর্তী পর্যায়ে যারা আসে তারা এইভাবে কন্টিনিউ করছে তো এইজন্য জন্য খালিফা শব্দের অর্থাৎ শুধু ভাইস রয় নয় শুধু প্রতিনিধি নয় শুধু রিপ্রেজেন্টেটিভ নয় এই খালিফা শব্দের আল্লাহ তারা পৃথিবী আবাদ করার জন্য পরে পাঠান তিনি পরে আসা তার আগে কে ছিল জিন্নাত জিন জাতি ছিল এই পৃথিবী আবাদ করেছে কারা আমাদের আগে জিন্নাত জিন জাতিগুলো তারা যখন ফসাদ সৃষ্টি করে দেয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তাদের অনেকে হালাক করে দেন বাকিদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে পাহাড়ে জঙ্গলে সাগরে তারা মানুষের ভিতরে ঢুকার চেষ্টা করে গন্ডগোল লাগানোর জন্য তাহলে আদম আলাহিসাম খলিফা তার অর্থ খেলাফাত করে একজন খলিফা অমর আবুক রাজার দারুন হয়েছেন আমরা এটার অর্থই শুধু বুঝেছি তা নয় এটা একটা আছে এসে কি কাজ করবে আল্লাহর দিন পরবর্তী আসা বংশের লোকগুলোকে শব্দ একাধিক অর্থ প্রকাশ করে কেউ যখন একবার দেখলেন যে কোন ট্রান্সলেশনে ইনি জায়ল আর দলিফা এখানে তার অর্থ করেছে খলিফা ভাইস রয় অর্থে নয় বরফের জেনারেশন আফটার জেনারেশন তিনি অস্থির হয়ে গেলেন এই তো কোরআন উল্টা তর্জমা করে ফেলেছে আসলে উল্টা তর্জমা না এটাও ঠিক আছে আর ভাইস রে যেটা আছে এটাও ঠিক আছে দুইটা কম্বিনেশন করার সুযোগ রয়েছে সব মানুষকে খলিফা হইতে পারে নাকি ফেরান খলিফা নাকি কা ফের দল খলিফা নাকি তারা না? ভালো লোকগুলো খলিফা হবে আর খারাপগুলো খলিফা হবে না তারা হবে এই দুনিয়া বসবাস করার জন্য তারা এসেছে একের পরে এক এখন আল্লাহ তালা খলিফা বানিয়েছেন বা পরবর্তী পর্যায়ে পাঠিয়েছেন ওরা ফাও কাকুম ওরাফা বাড়া যাক আর দুনিয়াতে পাঠিয়ে সবাইকে সমানভাবে পাঠিয়েছেন নাকি না কাউকে কাউকে এক একজনের উপরে অনেক কিছু বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কারো হায়াত বেশি কারো হায়াত কম কারো স্বাস্থ্য ভালো কেউ প্রায় অসুস্থ থাকে কেউ ধনী কেউ গরিব কেউ ফর্ষা কেউ কালো কেউ সুশ্রী কেউ কুশ্রী কারো অনেক সামাজিক অনেক কিছু রয়েছে কে কেউ জিজ্ঞাসাই করে না তো এরকম অনেক কিছু আল্লাহ তালা করেছেন রেজেকের মধ্যে অনেক তাফাত করেছেন কাউকে অনেক বেশি দিয়েছেন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন অন্যদের কাইফেফাত আকবারু আপনি দেখুন কিভাবে একে অপরকে আমি প্রাধান্য দিয়েছি সম্পদ দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অনেক বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি নিয়ে মানুষ করে গর্ব করে যারা পায় না তারা আফসুস করে কিন্তু আসল হচ্ছে কি আকবারু ওলাল আকবরাজ ও আকবর আেরাত হচ্ছে আল্লাহর কাছে পাওয়ার জন্য দ্বারা যাত হাই লেভেল অর্জন করার জন্য অনেক সুযোগ সেখানে রয়েছে সেটা হচ্ছে আসল সত্যিকার প্রাধান্য যে ব্যক্তি বড় পেয়ে গেছে সেই দুনিয়ার মধ্যে আখেরাতে যাহার নামে যেতে হলো তারা কি কোনো লাভবান হলো কিছুই না এখন এগুলা আল্লাহ তালা কেন বেশ কম করেছেন কাউকে বেশি কাউকে কম লিয়া বোলুয়া কুমফিম তিনি পরীক্ষা করে দেখতে চান যা তোমাদেরকে দিয়েছেন উভয়কে পরীক্ষা করেন যাকে বেশি দিয়েছেন তাকেও পরীক্ষা করেন যাকে কম দিয়েছেন তাকেও পরীক্ষা করেন যাকে বেশি দিয়েছেন কি পরীক্ষা করেন তাকে এক নম্বরে যে আল্লাহ পরীক্ষা তাকে বেশি দিয়েছেন সে আল্লাহর প্রতি স্বীকৃতি আছে কিনা শুক্র গোজার আছে কিনা আল্লাহ তালার কথা মতো চলে কিনা আল্লাহ তালা দিয়েছেন শিকার করে কিনা না আমার ক্রেডিট আমার কৃতিত্ব আমি কামাই করেছি নিজের বড়াই দেখায় বড়ত্ব দেখায় আর এগুলোকে ভালো কাজে লাগায় আখরাতের জন্য নাক নাকি খালি জমা করতে থাকে জমা মাল দাদা জমা করে আর গনে আর অন্যদেরকে হেল্প করে কিনা ধান খরাত করে কিনা অসহায় মানুষগুলোকে দেয় কিনা অফি আমি হাক এলে মাহরুম তাদের সম্পত্তির মধ্যে অসহায় গরিব ভিকারী যারা আছে অনটনে তাদের হক রয়েছে দেয় কিনা এটাও দেখেন এগুলো পরীক্ষা হচ্ছে আর যাকে আল্লাহ করেন্লাহ যেদিন না খেয়ে আছেন সেদিনও আলহামদুলিল্লাহ অভিযোগ করেছেন আমরা একটু কিছু না পালি শরীর একটু খারাপ হয়ে গেলে হাই এত কষ্ট হয়েছে আল্লাহ কষ্টের কথা কেমন প্রকাশ করি আর এতদিন ভালো থাকলাম সেই দিনে কথা কয়েকদিন আলোচনা করেছি পরীক্ষা করে দেখেন বান্দা একটু পরীক্ষা করে দেখি কেমন স্বাস্থ্য কে নেই বললেন আমি এখন ট্যার পাই স্বাস্থ্য কিন্তু তখন অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে আমি ট্যার পেলাম এখন। খাও ভ্যারি ইয়াং মানুষ আর কি ইন্নার ক্যা ইন্না হুনা গফুর র নিশ্চয়ই আল্লাহ আপনার রব খুব দ্রুত শাস্তি দিতে সক্ষম আল্লাহ তারা খুব দ্রুত খুব তাড়াতাড়ি শাস্তি দিতে পারেন নাকি পারেন না যাদেরকে আল্লাহ তালা এখন শাস্তি দেন নাই তারা পাললে কি আল্লাহ দিন বসে আসেন নাকি না মনে অনেক ভাবতাই ইন্নাহুল আকাফুর রহিম আর তিনি অবশ্যই অবশ্যই ক্ষমাকারী এবং অনেক রহমতের অধিকারী এই দুটো আল্লাহ তালা একসঙ্গে করেন আল্লাহ তালা শুধু ভয় দেখায় মানুষকে ছেড়ে দেন শুধু ভয় দেখে ছেড়ে যায় যে যে শুধু ভয়ে থাকে তার কোন রহমতের আশা নাই সে ব্যক্তিও ভালো মুসলিম না আর যে রহমতের উপর আছে আল্লাহ তো এত রহমত আছে আমার কোনো চিন্তাই নাই সে কি ভালো মুসলিম না যে ব্যক্তি আজামের ভয়ে থাকে পাশাপাশি আবার রহমতের ভরসা আসে দুটো একসঙ্গে চায় সেই ব্যক্তি হল সত্যিকার মুসলিম দিনদাস সত্যিকার মোহামেদ আল ইমান ও বাইন ইমান হচ্ছে ভয় এবং আসার মাঝখানে থাকা একদিকে ভেসে চলে গেলে ইমানের রাস্তা থেকে দূরে চলে গেল দুইটার থাকবে আসল তাই। আল্লাহ অনেক অনেক আল্লাহ তালা আমাদেরকে রহম করেছেন তিনি রাহিম দুটুকে আল্লাহ তালা একসঙ্গে এনেছেন এবং ইসলামের তরিকাই এটা অন্য অনেক আয়াতে আল্লাহ তালা বলেছেন আর এটাও বলে দেন যে আমার আদাব হুয়াল আদাবুল আলিম অনেক কঠিন শাস্তি দুটো পাশাপাশি এসেছে দুটো পাশাপাশি এসেছে একটা হাজি হেরাসুল্লাহ সাল আসল বললেন লাউ ইয়া আল্লাহিন কোন মোমেন্ট যদি জানতো মোমেন্ট যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি আছে কোন মুসলমান ও জান্নাতের আশা করা কঠিন মনে করত এত শাস্তি দেখে আর কোন কাফের যদি জানে যে আল্লাহ তালার কাছে কি রহমত আছে কি কত দয়ালু তিনি এটা জানলে পুরোপুরি সে বোধহয় চিন্তা করবে না যে কেউ জান্নাত মিস করার আছে তারপরে হাদিসে বলা হয়েছে তার মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে একশোটির কদ্দুর দিয়েছে। এক অংশ বাকি কদ্দুর রয়ে গেছে নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে সেটা কবে দেবেন কে দিন মোমেনদেরকে দিলেন সেই কি পরিমান রহমত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ রহমাত এরপরে এখান থেকে দয়া আপনি আমি পেয়েছি এটার ভিত্তিতে একে অপরকে দয়া করি আমাদের দয়া করি না কেউ কাউকে অন্য হাজি এসেছে জাল আল্লাহুর রহমত মেয়া যুজ আল্লাহ তালা রহমতের একশোটি অংশ বানিয়েছেন দয়া মায়া করে মায়া মমতা দেখায় হাত তাহা আন ওয়ালা দেহা হাসিয়তন আন তুসিবা সেই রহমতের কারণেই কোন ছাগল উঁট গরু যখন তাদের ছোট্ট বাচ্চা প্রসব করে প্রসব করার পরে বাচ্চাটা যখন তার পিছনে পেছনে হাঁটে অথবা উঠে আর পড়ে যায় ওই সময় পা দিতে এই গাভী সাগি সে দয়া করে ওই মায়ার কারণে পাওটা আস্তে যায় তার খুর কিনা আবার বাচ্চার গায়ের উপরে পড়ে যায় এই দয়ার কারণে একটা জানোয়ার তার বাচ্চাকে দয়া মায়া দেখায় আর মানুষের বাচ্চাকে মা বাবা কিরকম দয়া মায়া দেখায় ছোট বয়সের বাচ্চাদেরকে এই যে দয়ামায়া দেখা এটা আল্লাহর রহমতের একশো ভাগের এক ভাগ থেকে আমরা এক্সারসাইজ করি চর্চা করি সে আল্লাহর কাছে রয়ে গেছে আর নিরানব্বই ভাগ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই সুন্দর জীবন জীবনযাপন করা তৌফিক দিন যা পেলে আমরা আল্লাহ তালার রহমতের নিরানব্বই ভাগের পুরোটা জনে পেতে পারি আল্লাহ আমাদের কেন্দ্র শিক্ষক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 सब समय आधुनिक